কোন বিচ্ছিন্নতাালাহ আর আরনা বর্ণনাকারীদের কোনো জারাহ আছে সানাদ সংযুক্ত হতে হবে ন্যায়পরায়ণ থেকে ন্যায়পরায়ণ বর্ণনা করবে সানাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকা যাবে না রাবিদের উপর কোনো জারাহ থাকা যাবে না তো সে পাঁচটা শর্তের মধ্যে বললো ন্যায়পরায়ন থেকে রাবি, রাবির শক্তি। তো তিনটা শর্ত এখানে অনুপস্থিত রাবির স্মৃতিশক্তি শাহ না হওয়া ইল্লাত না হওয়া তো কেউ কেউ জবাবে বলেছে যে রাবিটা ওয়ালা ফিল নাকালার মধ্যে অন্তর্ভুক্ত যে রাবিদের উপর কোন যারাহ পাওয়া যাবে না মানে স্মৃতি স্মৃতিশক্তিরও কোন যারাহা পাওয়া যাবে না শুধু যে ন্যায়পরায়ণের যারাহা পাওয়া যাবে না এরকম নয় ওটা আম কথা ওর মধ্যে স্মৃতিশক্তিটা আসতে পারে এটা কেউ কেউ বলেছে কিন্তু ইল্লাতার তার সাজের যে কোনো কথা এই সঙ্গে মধ্যে নাই এটা নিশ্চিত যে গ্রন্থটা এখন আমাদের কাছে আছে এটা মানহাজ হচ্ছে যদি তিনি তার গ্রন্থে মাতান আগে উল্লেখ করেন সানাদ পরে উল্লেখ করেন যদি তিনি তার গ্রন্থে মাতান আগে উল্লেখ করেন সানাদ পরে উল্লেখ করেন তাহলে তিনি এটা বুঝাতে চান যে এই হাদিসের মধ্যে কোন সমস্যা আছে চাহ সানাদে হোক চাহে মাতানে হোক এইটা একটা হলো ব্যতিক্রম মানহাজ মনে রাখার মতো যদি আগেই মাতান উল্লেখ করে দেন ডাইরেক্ট নবী সাল আলহিম তারপরে সানাদ উল্লেখ করতেছেন তাহলে বুঝতে হবে হাদিসের মধ্যে কোন ত্রুটি আছে তার নিকটে দুই নম্বর মন্তব্য হচ্ছে যে ইবন হেব্বান আর ইবন হোজাইমার সাথে তুলনা ইবনে খোজাইমা বেশি প্রাধান্য প্রাপ্তানের চাইতে ইবনু হেব্বানের চাইতে অনেক কঠোর ছিলেন আর ইবন হেবান রাহেমাহুল্লা কিছুটা মোতা ছিলেন দুই নাম্বার কারণ হচ্ছে ইবনু হেব্বান হচ্ছে ইবনু খোজাইমার ছাত্র যেমন আমরা ইমাম মুসলিমের ক্ষেত্রে যে মন্তব্য করেছি সব মন্তব্যের ক্ষেত্রে ইবন হেব্বান হচ্ছে ইবন খোজাইমার সাগরের মধ্যে ডুব দিয়ে যা পেয়েছে ইবনু খোজাইমার সাগরে ডুব দিয়ে পেয়েছে তো ইমাম মুসলিমের ক্ষেত্রে যে মন্তব্য গুলো আমরা ইমাম বোখারের সাথে করেছি ওই সবই মন্তব্য ইবন হেব্বানেরোজাইমার হাদিস আম ব্যাপক ভাবে হাদিসের চাইতে বেশি প্রাধান্য প্রাপ্ত প্রত্যেক হাদিস নয় যেমন আমরা সবসময় বলি যে প্রত্যেক হাদিসের উপর আলাদা আলাদা হুকুম হয় কারণে সার্বিক ভাবে একটা ব্যাপক কথা আমরা বলে থাকি একটা ব্যাপক কথা বইয়ের নাম আর এইভাবে যেইভাবে উনি বই সাজিয়েছেন পরে আজ পর্যন্ত কেউ বই সাজায়নি তার দুটি বই কিতাব আর সাহি ইবনু অন্য রকম ভাবে অন্য স্টাইলে সাজিয়েছেন हिब्बान प्रकार प्रकार मूल प्रकार अल आवाम शरियत निर्देश संश्लिष्ट हादिस अल आमिर দুই আন্না এই সমস্ত হাদিস যেগুলোতে নিষেধ করা হয়েছে শরীয়তে তিন আখবর ভবিষ্যতের সংবাদ কিয়ামতের সংবাদ ইত্যাদি সংবাদ আখবার বা অতীতের সংবাদ অতীতের কাহিনী সবের মধ্যে আল মুবাহ হালাল কাজ মুবাহ কাজ পাঁচ নম্বর আল্লাহ কাজ তার সহিব নাহবান যে প্রকারগুলোর উপর ভিত্তি করে তিনি সাজিয়েছেন যেটা বইয়ের নামে স্পষ্ট আলমসনাদ বইয়ের নাম আলাদি নোয়া প্রকার এবং ভিত্তি করে মুস্তাহি হাদিস খুঁজে পাওয়া বা এই জন্য ইবনে হেব্বান দুই বইয়েরই হিতাবুল সেকাতেরও আর সহিবনে হেব্বানকে নতুন করে সাজানো লেগেছে এই জন্য পরবর্তীতে সহিবনে হেব্বানকে আলাউদ্দিন ইবিন বালবান নামে একজন আলেম। আল মানুষের খুঁজে পেতে সুবিধা হয় যেটা ব্যাপক ভাবে সব মহাদিস করে থাকে বা করেছেন সেটার উপর ভিত্তি করে সাজানো আছে সহিবানের উপর আরো কাজ হচ্ছে ইমাম হাইসামি জায়দ রচনায় খুব পারদর্শী ইমাম হাইস আমি কি রচনায় বেশি পারদর্শী কাকে বলে মোস্তাদ জাওয়ায়দ কাকে বলে জাওয়ায়দ হচ্ছে নির্দিষ্ট কোন গ্রন্থকে সামনে রেখে मुस्लिम करब तो मुस्तादे अहमद केजाल जवायेद कर लो बुखारिया सही मुस्लिम कथा मैं बुझाते মুস্তাদ আহমদের ওই হাদিস যেগুলো সহিহিদ মুসলিম জাহ সাহিদ ওই সমস্ত অতিরিক্ত হাদিস যেগুলো কুতুব সিত্তাই নাই তাহলে কেউ যদি কুতুব সিত্তা কিনে আর জাওয়ায়দ কিনে তাহলে তাকে আর মুস্তে অত টাকা দিয়ে খরচ করে কিনা লাগবে না জওয়ায়দ কিনলেই মোস্তাদ আহমাদ চলে আসলো কেননা যে হিসস্তার কি পালাম আমার যেটা উদ্দেশ্য সেটা হয়ে গেল তো এই জাওয়ায়দ রচনায় খুব পারদর্শী কি ছিলেন ইমাম হাইসামি তার মাঝমা জাওয়ায়দ সহ আর অনেক বই আছে তিনি নয়টা দশটা বইয়ের উপর জাওয়ায়দ লিখতেন ইবন সিব্বানের উপরেও তিনি জাওয়াই লিখেছেন বইয়ের নাম হচ্ছে হাদিসগুলো নাই সেগুলোকে আলাদা করে জমা করে বইয়ের নাম কি দিয়েছেন মাওয়া আরিদুদ্দাম আন তো বলা হয় তারপরে আলোচনা ইবন হেবান এটা একটা নতুন শর্ত যেটা অন্য মহাদিস করেনি রাবি যেন হাদিসের অর্থ বুঝে আর চার নাম্বার শর্ত হচ্ছে মজার তাদলিস রাবি যেন মুদালিস বা তাদলিস না হয় রকম যদি হয় তাহলে তিনি प्रवेश कर रहा जाराह ना थकेब्पर जो जाराह थे तो जाराहिर मध्य चले जाए এখানে এরকম কোন অপশন মধ্যে এই জন্য মূলত ইবনে হিব্বানের সহি বলাটা মুতা আর তিনি যে বিষয়ে মোতাসা আহিল এটা তার আর একটা গ্রন্থ ওখানেও তিনি মোকাদ্দায় বলেছেন যে আমার কিতাবস্বে যত রাবি আছে সব রাবি যে যে হাদিসে পাওয়া যাবে সেই হাদিস সহি বলে গণ্য হবে যদি এই এই জিনিস থেকে মুক্ত থাকে বা এই জিনিস না পাওয়া যায় বা পাওয়া যায় সে পাঁচটা জিনিস কি উনি বলছেন যদি সানাদে আমার রাবি আছে কিন্তু আমার রাবির উপরে মানে আমার রাবি বলতে কিতাবুস সেকাতে যে রাবি আছে সেই রাবি আছে তো সেই রাবির শায়েখ জয়ীফ তো তার জন্য তো আমি দায়ী নেই শায়েখকে তো আমি আমার কিতাবশ্ সেকাতের মধ্যে আনি তেই কারণে হাদিস দুর্বল হতে পারে হাদিসের মধ্যে আরো রাবি আছে তার মধ্যে ওই রাবির ছাত্র আছে যে ছাত্র জৈফ এই জন্য হাদিস জৈফ তো জন্য আমার রাবি দোষী নয় যে রাবিকে আমি কিতাব শেখাতের অন্তর্ভুক্ত করেছি তিন নম্বরে উনি বলতেছেন যে হয় টা মুরসাল না হয় হাদিস টা মনকাতে কোন একজন সব রাবি যদি আমার রাবি হয় কিতাব শেখাতের রাবি হয় সানা যদি মুরসাল না হয় মনকাতে না হয় যদি তাদলিস না থাকে তাহলে কি আমার কিতাব শেখাতে যে রাবি আছে রাবিগুলোকে যে যে হাদিসে পাওয়া যাবে সেই হাদিস আদল হওয়ার জন্য শর্ত হচ্ছে এমন রাবি যার উপর যারাহ নাই কোন রাবিকে আদল বলবো এমন রাবি যার উপর কি নাই যারাহ নাই তো এই সঙ্গের কারণে কি সমস্যা সৃষ্টি হতে পারে আদেলের এই সঙ্গের কারণে যে সেই রাবি আদেল যার উপর যারাহ নাই যাবে যাদের ব্যাপারে কোন যারাহ নাই মাঝহুল তো যারা কোথেকে থাকবে যারা থাকলে তার মাঝহুল হলো না পরিচিত রাবি যেন যারা তো ওনার এই সংজ্ঞার কারণে যে যার উপর যারাহ নাই সেই নাই পরায়ণ সেই আদল এর মধ্যে কারা প্রবেশ করবে আর মাধ্যমে sure. তবে যদি রেকা বর্ণনাকারীর সংখ্যা অনেক এমন হাদিস যে হাদিসকে কে আরো মহাদেস বলেছে যেমন গোফরানাক বাথরুম থেকে উদাহরণ দেওয়া আছে ওই বইয়ে যে বাথরুম থেকে বের হওয়ার পরে যদি পড়া হয় এই হাদিসের একজন রাবি আছে যে রাবিকে হাফিজ ইবন আসকালানি ইমাম জাহাবি আরো যারা মহাদেশ চলে গেছে তো এরকম যদি কারায়ন পাওয়া যায় তাহলে সহি বলে দেন কিন্তু নর্মালি বলেন না তো ওটার ওটার উপর আলোচনা আসবে এখানে আমরা শুধু সহিব্বানের ওপর আলোচনা করতেছি আচ্ছা তারপর এটাও বলে নিবোনি এখন এখন কথা হচ্ছে আদল এই জন্য অনেক মাঝহুল রাবিকে তিনি কিতাবের মধ্যে এনেছেন আর তাদেরকে কি বলেছেন সেকাহ বলেছেন একটা কথা শেষ না আমি ইবনাহবান রাহেমাল্লার এই বইয়ের দিকে আসতেছি একটা কথা ইবনু হেব্বান আর ইবনু খোজাইমা দুইজনের নিকটে পার্থক্য নাই হাসান হাসান এবং হাসান ইস্তলা তারা ব্যবহার করেননি বা করেন না এই হাসান পরাজয়ের যেগুলো হাদিস ওগুলো যদি হাসান লি হাসান লি সেগুলো তাদের বইয়ের মধ্যে চলে এসেছে এই গেল মোটামুটি সংক্ষিপ্ত কথা এখন যে আলোচনাটা শুরু হলো একটা আলোচনা করার দিক থেকে মোতাসাহিল শুধু তৌসিক করার দিক থেকে নয় তৌসিকুল মাজাহিল করার দিক থেকে মোতাসাহিল মানে মাজহুল রাবিদের সেকাহ বলার দিক থেকে মোতাসাহ কে ইবন সর্বক্ষেত্রে নয় कारोर जाराह शुरू करें, करें दुनिया कर যারাহ করতে গেলে একদম বাড়াবাড়ি করে যারা করেন মত যারা করাতে গেলে আর তাওসিক করতে গেলে মাজহ রবি সেকা সেখানে বলেন কেননা তার নিকটে যে রাবির উপর যারাহ নাই সেরাবি গ্রহণযোগ্য এটা গেল এক নম্বর ইবন ইবান মানহাজের উপর দুই নম্বর কথা যে ওনার কিতাব আমরা এই যুগের এই যুগের হোক বা আগের যুগেরই হোক যদি কেউ বলে যে ওয়াসাকু ইবন এব্বান এই বাক্যটা অনেক সময় ভুল সুক্ষতার দৃষ্টিতে বাক্যটা ভুল এই বাক্যটা অনেক ক্ষেত্রে তার বইয়ের সব রাবির ক্ষেত্রে বলেননি যে সেকা কিছু রাবি এমন আছে যাদেরকে ইবনু হিবান রহেমুল্লা তার বইয়ে নিয়ে আসার পর বলেছেনুন মুস্তাকিম হাদিদ কিছু রাবি নিয়ে আসার পর বলেছেনুন কিছু রাবি নিয়ে আসার পর বলেছেন মুতকিন আর কিছু রাবি নিয়ে আসার পর কিছুই বলেন কোন মন্তব্য না না মুস্তাকিমুল হাদিস এগুলো ওনার ভাষা উনি মুতক ব্যবহার করেন মুস্তাকিমুল হাদিস ব্যবহার করেন সেকা ব্যবহার করেন অধিকাংশ সময় এই জাতীয় কোন শব্দই নাই যেটা তাওসিকের উপর দালালাত করে শুধু রাবির নাম আছে কিতাবের মধ্যে এই রাবি যদি বিশেষ করে আমি নাম বলতে হানাফি ভাইরা এই যেহেতু রাবির ক্ষেত্রে বলে দেয়ান ইবনু হব্বান তাকে আব্দুর রহমান নাম শুনেছি আমরা কেউ কিভাবে নাম শুনেছি যেমন নৌকাত কোন নৌকাত নৌকাত ইবিনাল আচ্ছা আর কেউ চিনি আব্দুরহাম আপনাদের সামনে বলে আব্দুলিমি হচ্ছে এবং সত্যিকার্থে বলা হয় যে জাহাবি যুগের ইমাম জাহাবি দুই জনকে বলা হয় ইমাম জাহাবি একজন আসরুদ্দিন আলবান আর জন আব্দুল খেদমত করেছেন উনি শুধু হাদিসের হেফাজত করতে করতে ব্যস্ত থাকেছেন কেউ যখন বই লিখেছে আবহাওয়া রাজিয়া বিরুদ্ধে তখন উনি জবাব দিয়েছেন কেউ যখন বই লিখেছে হাকি তাদের বিরুদ্ধে অনেক কঠোর এবং মজবুত এবং হাদিস শাস্ত্রে ওনার দখল ছিল অনেক বেশি তো উনি বলতেছেন যে কিতাব যদি কোন হাদিস আসে এটা আমাদের আজকের আলোচনার অন্তর্ভুক্ত ছিল না আলোচনা তাই বলতেছে उदाहरण दिए रबिर शेषे मंत्य कर मुतकिन मुस्तिम हदीस जो जाराहत कर অন্য মহাদ্দেশদের তো সমপর্যায়েরই কিন্তু অনেক সময় অন্য মহাদ্দেশদের চাইতেও বেশি মজবুত তাও শিক্ষায় ওনার এই জাতীয় সারা হাত স্পষ্ট ভাষা এই জাতীয় মন্তব্য যে এই রাবি মজবুত এই রাবির হাদিস্য ঠিক এই রাবি মোতকেন স্পষ্ট ভাষায় যদি মন্তব্য থাকে তা শেখাতে তাহলে অন্য মহাদেশদের চাইতে মোতাসাহ হওয়া তো দূরের কথা অন্য মহাদ্দেশদের তো সমপর্যায়েরই অনেক সময় অন্য মহাদেশদের চাইতে বেশি প্রামান্য এবং মজবুত হয় তার গ্রহণযোগ্য হয় তার এই से री के आना ग्रहण करना तीन नम्बर ए रकम है हादीस कर मंत्य ग्रहण कर चले बी हूबहुरा इनशाला एक स्पष्ट भाषा सर्वशेष जेटेम तरह शायखे अंतर्भुक्त না ওই সংখ্যক এবং তখন এটাকে আমরা অন্য মহাদিস রাবিকে সেকা বলেনি তখন এটাকে মাজুল বলে ধরে নেব এবং সেই ক্ষেত্রে তাওকুফ করবো এবং যত তাসাহুল সবই ক্ষেত্রে যেটিকে আমরা বললাম এক বাক্যে তাওসিকুল মজাহিল তো এই জন্য যে সমস্ত রাবিকে তিনি আর যাদের ক্ষেত্রে ডাইরেক্ট বলেছে মজবুত তাদের ক্ষেত্রে আমার বলবো হেবান তাহলে কথাটা সুক্ষতার দৃষ্টিতে মাপকাঠিতে অনেক সুন্দর এবং ভালো হবে দুই নাম্বার যেটা কথা আসলো যে মাকবুল। মকবুল রাবির ক্ষেত্রে শুধু ইবনু হিব্বান আর আলজার ওই বোয়ে বিষয়ে কোন মন্তব্য করেনি তিনটা সত্য এক রাবি কে ইবনু হেব্বান কিতাবের অন্তর্ভুক্ত করেছে দুই ওই রাবি বিষয়ে ইমাম বুখারি তারিখুল কাবিরে शर्त रे हाफिज इजार्टी मकबुल्दम হাই এই জায়গাতে এই যুগের মহাদ্দেশা এখতেলাফ করেছে খুব কঠোর ভাবে তার মধ্যে দারুল আবদুল্লাফি তারপরে এই যুগের যারা হানাফি আলমা আছে একজনের নাম বলো আবু আওয়ামা এদের আহম্মদ আহ মোহাম্মদ আওয়ামা এদের নিকটে এনাদের নিকটে যে প্রত্যেক যে রাবিকে মকবুল বলেছে সেই রাবি গ্রহণযোগ্য প্রত্যেক যে রবিকে হাফিজ ইবনু হাজার সে রবি গ্রহণযোগ্য আর হাইসু হাইসবা এর অর্থ হচ্ছে ইবনু হাজার আসকালানি জানেন এই রাবির হাদিস বিষয়ে যে এই রাবির হাদিসে মোতাবাদ করা হয় এই জন্য তিনি বলেছেন হাইসু তাবা। এটা তিনি শর্ত রাখেননি যে মোতাবাদ করা হলে এটা মাকবুল দেখেছেন যে এই জাতি এই এই রাবির হাদিস গুলোর মোতাবাদ করা হয় এই জন্য তিনি বলেছেন মকবুল এটা হচ্ছে তাদের দাবি আবদুল্লা মা আরফি বা যারা তাদের দাবি এবং এই দাবির উপর ভিত্তি করে হ্যাঁ নাসরুদ্দিন আলবানি রহম যত হাদিস কে বলেছে এই কারণে যে হাফিজাল করা হচ্ছে না সেগুলোর সবগুলোর খণ্ডন করেছে আলাদা আলাদা নাই একসুলই সব শেষ তো উসুল হচ্ছে প্রত্যেক যে রাবিকে হাফিজ ইবর আজকালানি মাকবুল বলেছে সেগুলো সব গ্রহণযোগ্য হাফিজালী জানতো যে রাবিদের মতাবাদ করা এই হাইসুই তা বলেছে শর্তমাই সুতরাং আলবানী যত হাদিসকে এই কারণে জয়ীফ বলেছে আলবাণী যাকে মানে গুরু বা ওস্তাদ বলা যায় নাসরুদ্দিন আলবানী সরাসরি না কিন্তু বাস্তবে লেখালেখিতে আহমদ মুহম্মদ শাহের এনারা যারা আছেন এই যুগের মহাদিস বা মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা ওস্তাদ তারাও এটাই বলেন শর্ত একটা রাবি শর্ত হচ্ছে দেখতে হবে মতাবাদ আছে কি সানাদ জমা করে দেখা যায় যে ওই রাবির কোন মতাবাদ নাই তাহলে লাইনুল হাদিস মানে হাদিস দুর্বল রাবি দুর্বল আর যদি দেখা যায় যে মোতাবাদ পাওয়া গেছে তাহলে হাদিস সহি চলবে এটা গেল হচ্ছে মাকবুরের উপর কথা আমরা আলোচনা করছিলাম ইবনু হেব্বান তো ইবন হেব্বান রাহে মহি ইবন আলোচনার এই পর্যায়ে আসে যেটা কথা সেটা হচ্ছে তিনি আগে লিখেছেন আর সাহে ইবনে হেব্বান তিনি পরে লিখেছেন আর কিতাবের যে মানহাজ তিনি ধারণ করেছেন সেই মানহাজের উপর তিনি সাহি ইবন এব্বানে চলেছেন কিতাব আগে লিখেছেন সাহেব হেবান পরে লিখেছেন এখন কথা হচ্ছে যে এই দুই বই সহিবাইমা এবং কি হুকুম আরোপ করবো যেমন পাবো সেগুলোর কি হুকুম আরোপ করব। এবং আলিমদের মন্তব্য নকল করলাম এখন সহিব্বান আর সাহিবাইমাতে যদি কোন হাদিস পাই তাহলে একজন ছাত্র হিসেবে আমাদের কি করণীয় সালাহ রহমুল বলতেছে প্রত্যেক যে বই যাতে সহিহের শর্ত লাগানো হয়েছে যেটা আল জামে আসির দুটা বই এই দুইটা বইয়ের যখন আমাদের আলোচনা আসবে তখন আমরা বিস্তারিত বলবো ওই দুইটা বইয়ে উনি রামজ ব্যবহার করেছেন যে আমি যদি এই রামজ লাগাই তাহলে সহি प्रत्येक बो जहि शर्तारोप कर सही क्या इबन गयोन কিন্তু ওইরকম বই যেই সমস্ত বইয়ে সহিপ করা হয়নি সমস্ত বইয়ে যদি দেখা যায় যে ইমামের পক্ষ থেকে যে হাদিস সহিবা হাদিস হাসান যেমন তিরমিজি রাহম হাসান পাওয়া যায় ইমামের পক্ষ থেকে যে হাদিস সহিবা হাসান তাহলে ওটাও গবেষণার দাবি রাখে না ওই হাদিস হাসান কিন্তু যদি না পাওয়া যায় তাহলে তখন তিনি কিছু কাজের কথা না। আর বারবার ইবন আসে তার হুকুমের উপর ভুল ধরতেছেন এবং এখানে এটার মূল কারণ হচ্ছে যে সালাহ রাহিমাল্লাহ মনে করেন যে হাদিসের উপর তাহকিকের যুগ শেষ হয়ে গেছে কথা বলে থাকেন ইবনু হেব্বানা আছে সহিমাই আছে সহিহি সর্তারোপ করেছে আর তাহিকের কোনো প্রয়োজন নাই তো ওনার এই মাঝহা মানহাজের কথা আসবে দার্সের শেষের দিকে निकटवर्ती हुकुमर दिक्कत हिब्बाना के हाकिमे तो इमाम बुल नकल करते इब्य थे যে ইবনু হিব্বান মোস্তাদারাকে হাকিমের কাছি এই বাক্য থেকে এটা বুঝা যায় যে ইমাম বেশি ছিলেন চাইতে ক্ষেত্রে এটা কেউ ধারণা করতে পারে কিন্তু তাদের এই ধারণা ঠিক নয় বরং ইবনু হিব্বানি বেশি মজবুত ইমাম হাকিমের চাইতে আমি এটা আবার সারমরম বলতে চাই শেষ করে এই কথা এবার ইরাকি বলতেছেন যে বুলকিনি যে আলোচনা করেছে আলোচনা ভুল সালাহ এটা বুঝাতে চাইনি যে ইমাম হাকিম বেশি মজবুত ছিলেন ইবনু হিব্বানের চাইতে কেননা বাক্যটা এরকম যে ইবনু হিব্বান ইমাম হাকিমের কাছাকাছি কাছি মানে তো অবশ্যই ইমাম হাকিম একটু উপরে আর ইবনু ইবান একটু নিচে তো সেখান থেকে বুলকিনি বলছে কি যে কেউ কেউ এটা এখান থেকে অনেকে এটা বুঝেছে যে ইমাম হাকিম হচ্ছে বেশি মজবুত আর ইবনু হিব্বান হচ্ছে কম মজবুত ब्बानी बसि मजबूत इमाम हाकिम कम मजबूत हादिसर क्षेत्री से इब्न सला बुझाते ही इब्नुसला बुझाते चेसे इब्न हिब्बान इमाम हाकिमर का मोता साहिल हवार दिक्थ बेसि मोता साहिल और, और इब्न हिब्बान कम मोता साहिल बुझाते मना है তো ভাষাটা এরকম যে ইবনু হিব্বানের বুঝাতে চাইছে তাসাহুলের দিক থেকে কাছাকাছি মানে তাসা হুলে ইমাম হাকিম এক ধাপ এগিয়ে আর ইবনু হিব্বান একটু কম তবে তার কাছাকাছি আর ইমাম হাজিমি যার বই শুরু তোলা ইমাল যার বইয়ের কথা একদিন আলোচনা হয়েছে তিনি বলেছেন হাকিমের যদি পরে আসতেছে কিন্তু আপাতত আমরা রাখবো ইবনে হোসাইমাকে তারপরে আমরা রাখবো ইবনে হেব্বানকে তারপরে আমরা রাখবো মুস্তাদ হাকিমকে একটা স্বাভাবিক স্তর পেতে আগের আলোচনা সারমর্ম আগের আলোচনা আমরা করে আসলাম না ইবনে খোজাইমা ইবনে হিবানের মধ্যে আর ইবনে হিবান তারা প্রাধান্য প্রাপ্ত আর ইবনে হিব্বান আর হাকিমের মধ্যে যখন তুলনা দিলাম তখন কাকে প্রাধান্য দিলাম ইবনে হিব্বানকে তাহলে শারমরমুখী দাঁড়ালো বোখারি মুসলিম তারপর ইবনে খোজাইমা তারপর ইবনে হিব্বান তারপর মুস্তাদাকে হাকিম এখন এবার ইবনু হাজার আসকালানি বলতেছে যে এই কথা ভুল কেন ভুল স্বয়ং হাদিস সহি হওয়ার জন্য যে পাঁচটা শর্ত লাগিয়েছে তার মোকাদ্দ সেই পাঁচটা শর্ত সে পাঁচটা শর্ত না ইবন্বান তার লাগিয়েছে তাহলে কিভাবে তিনি বলে দিলেন যে যে সমস্ত বই সহি শর্ত আরোপ করা ওর মধ্যে যে হাদিস আসবে সে দলিল কিন্তু মজবুত তারপরে তিনি বলতেছেন যে দ্বিতীয় কারণ এই হাসানের পরিভাষা তারা ব্যবহার করে দিয়েছে সবই সহি ইবন কথা ভুল তারপরে যে শর্তগুলো ছেড়ে দিয়েছে তারা যে শর্তগুলো উল্লেখ করেনি মাজাহিল রিকে তিনি সহি বলে দিয়েছেন তো তাদের ইবনু হিব্বান রহমাল বইয়ের মধ্যে ইবনু হাজার আসকাল রহমাল কথার অনুযায়ী সমস্যা তৈরি হল তিনটা সমস্যা তৈরি হলো এক সাজ এবং ইল্লাত হাদিস থেকে মুক্ত থাকলো না বই দুই নাম্বার জব্ সর্তরব না থাকার কারণে যাদের মধ্যে জব্ৰলতা আছে তারাও প্রবেশ করে যাবে তিন নাম্বার গণ্য হবে আরো চার নাম্বার চার নাম্বার হচ্ছে হাসান হাদিসে সহি অন্তর্ভুক্ত হবে তার মানহাজের কারণে তাহলে মোট চারটে আসলো একটা কি বললাম নাম্বার নম্বর তিন নাম্বার মাঝহুল চার নাম্বার হাসান তাহলে এই চার প্রকার যেগুলো লাগানো হয়েছে সে বইয়ের হাদিস সহি এবার আমরা আসব আলোচনাতে ইবনুসালাহ মন্তব্য তো আসবো যে তিনি বলতেছেন হাদিস তাহিকের যুগ শেষ হয়ে গেছে তার আগে আমরা আসব মুস্তাখ রাজ স্তাক কাকে বলে কি বের করে নেওয়া হয়েছে শাহিদ মুস্তাখরাজ কাকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একই কথা সুন্দর তো একটা কথা শুধু ছুটে গেছে যেটা মূল শর্ত সেটা হচ্ছে নিজের সানাদে এবং ওই সানাদের মত যেন মুস্তানিফ না থাকে আমি আমার নিজের সানাদে বলতেছি কিন্তু সানাদে মুসানিফ আছে মুসান্নিফ থাকা যাবে না মুসান্নিফের শায়েখ বা তার শায়েখে যা মিলুক কোন সমস্যা নেই বা মিলে এটাই স্বাভাবিক কিন্তু মুসান্নিফ থাকা যাবে না মুসান্নিফ বাদ দিয়ে মুসান্নিফের জায়গায় অন্য কেউ হতে হবে তাহলে সেটা ইসতেখরাজ হলো তো নির্দিষ্ট একটা বই আমি হাতে নিলাম সহি আমি সানাদ জমা করলাম হাদিস ওটাই ইন্দামাল আমল বিনিয়াদ ইমাম বুখারি যে সানাদে এনেছে আমার সানাদ অন্য আলাদা তা আমার সানাদের জন্য শর্ত হচ্ছে কি ইমাম বুখারি যেন সানাদে না আসে ইমাম বুখারি সাহায্যে মিলে গেলেও সমস্যা समस्या नहीं ग्रंथ तो मुस्ताखरज ग्रंथ कह मुस्ताखरज ग्रंथ लेसानिफ ब्यद ना पाए कि कठिन जो प्रत्येक हादिसर क्षेत्र इमाम बुखारी बद दिए नतुन सान पाक समय कठिन এরকম যদি হয় তাহলে কি করবে এরকম যদি হয় তাহলে যারা মুস্তাকা কয়েকটা কাজ করে দেয় নিয়ে আসে না পদ্ধতি তারা গ্রহণ করে থাকে তারপরে মুস্তাখরাজের যেটা জরুরি আলোচনা এই কথাটা এখানে কেন বললাম যে অনেক সময় যদি মুস্তাখরাজের যে লেখক সে যদি মুসান্নিফ কে বাদ দিয়ে সানাদ না পায় তাহলে হয় হাদিস বিলুপ্ত করে না হলে ওই সানাদলামাজ গ্রন্থ আমাদের সামনে আসবে তখন দেখা যাবে যে অনেক মুসান্নিফ সহ আছে ইমাম বুখারি সহ আছে তখন অনেকেই বলে দিবে যে এটা মুস্তাখরাজ গ্রন্থ নয় কেন মুস্তাখরাজ গ্রন্থের শর্তই তো এটা যে মুসান্নিফ বাদ দিয়ে লিখতে হবে তাহলে সে এটা জানে না যে যখন মুসান্নিফ মানে মূল মুস্তাখরাজের যে লেখক সে যখন মূল গ্রন্থের বাদ দিয়ে সানাদ না পায় তখন তার জন্য জায়েজ আছে যে সে সানাদি করে দিবে। আর এর জন্য তার গ্রন্থ মুস্তাখরাজের কাতার থেকে বের হয়ে যাবে না এই জন্য এই কথাটা বলে নেওয়া তারপর আলোচনা হচ্ছে যে মুস্তাখরাজ গ্রন্থের জন্য যে শর্তগুলো লাগানো হয়নি কিন্তু মানুষ ভুল বুঝে মনে করে যে এই শর্তগুলো লাগানো আছে মুস্তাখরাজ গ্রন্থের জন্য যে শর্তগুলো লাগানো হয়নি কিন্তু মানুষ ভুল করে কি মনে করে যে শর্তগুলো মুস্তাখরাজ গ্রন্থের জন্য আছে এবং এর থেকে অনেক ভুল তাদের মধ্যে সৃষ্টি হয় এক নাম্বার গ্রন্থের জন্য এরকম শর্ত নাই যে আমার সানাদে যে হাদিসটা এসেছে ওই হাদিসের শব্দ সহি যে হাদিসটা আছে ওই শব্দের সাথে হুব হু মিল থাকতে হবে নাফসুল হাদিস হলেই হলো হাদিস এক হলেই হলো হুবহু মিল থাকতে হবে এটা শর্ত থেকে কি ভুল সৃষ্টি হয়েছে তারপরে মুস্তাখরাজ গ্রন্থ থেকে একটা মাতান তুলে দিয়ে বলতেছে মুস্তাখরাজ আলা সাহি বুখারি নামে একটা গ্রন্থ সেই গ্রন্থ থেকে একটা মাতান তুলে দিয়ে বলতেছে যে আখরাহুল বুখারি রওয়াহুল বুখারি কেননা সে এটা মনে করে নিয়েছে যে মুস্তাখরাজ গ্রন্থে যে মাতান আছে মাতান হুবহু সহি আছে যেহেতু এটা সহিস্তাখরাজ তারপরে মাতান করেছে। করেছে করেছে। কপি থেকে আর নিচে রেখে দিয়েছে রওয়াহুল বুখারি পরে বুখারিতে খুলে দেখা যাচ্ছে এর মাতানের সাথে এর মাতানের মিল নাই কম বেশি আছে তাহলে এটা চরম মাপের ভুল হয়ে গেল চরম মাপের ইলমি খেয়ানত হয়ে গেল যে মাতানি তার মনে করা যাবে না যে মাতান এক হওয়া শর্ত এটা শর্তই নয় বরং মোস্তাকরাজ গ্রন্থের মাতানের সাথে যে গ্রন্থের উপর ইস্তেখারাজ করা হচ্ছে যেমন সেই বোখারের উপর থাকে। জন্য মোস্তাখরাজের কোন হাদিস নিয়ে বলা যাবে না যে রাহুল দুই নম্বর এরকম কোন সর্তারোপ করা হয়নি যে মুস্তাখরাজের রাবিদেরকে মজবুত হতে হবে এটা অনেকে ভুল বুঝে নিয়েছে যে মুস্তাখরাজের রাবিদের মজবুত হতে হবে এই ভুল বোঝার কারণে নিয়েছে মজবুত মনে করে নিয়েছে আর এই ক্ষেত্রে ইবনুসালাহ মালার একই মন্তব্য যে মুস্তাখরাজের হাদিসে যে অতিরিক্ত অংশটুকু আছে মাতানে সহি বোখারির উপর ইস্তেখরাজ করলাম তো সহি বোখারিতে যে মাতান আছে সেই মাতান থেকে মুস্তাখরাজের মাতানে কিছু অতিরিক্ত অংশ আছে হওয়াটাই স্বাভাবিক যেহেতু অন্য স্থান থেকে আসছে তো এই অতিরিক্ত অংশের হুকুম কি হবে বলছে অতিরিক্ত অংশ কোনো চিন্তা না ছাড়াই যেহেতু মোস্তাখরাজের হাদিস তো হাফিজ হাজার করছে তার উপর অভিযোগ করছে এই মর্মে যে আপনার এই কথা অতদূর পর্যন্ত ঠিক আছে ইমাম বুখারি থেকে রাসুল সাম পর্যন্ত ঠিক আছে কেন ইমাম বোখারি থেকে রাশস রস্তর জন রাবি আছে তাদের ক্ষেত্রে এই কথা চলবে না বরং তাদের ক্ষেত্রে দেখতে হবে তারা মজবুত না দুর্বল যদি মজবুত হয় তাহলে অতিরিক্ত অংশ গ্রহণ করা হবে মাতানের মুস্তাখরাজের ফায়দাটা গ্রহণ করা হবে আর যদি মজবুত না হয় তাহলে গ্রহণ করা হবে না সুতরাং মুস্তাকরাজের জন্য এটা শর্ত নয় যে মুস্তাকের রাবিদেরকে মজবুত হতে হবে আর কোন রাবি মুস্তাকাজ আছে মানে সে রাবি মজবুত এটাও নয় এবার আমরা বলবো যে মুস্তাকরাজের উপর যে জিয়া দা সেটারও আলোচনা করলাম মুস্তাকরাজের জন্য যেগুলো শর্ত নয় সেটাও আলোচনা করলাম মুস্তাকরাজের জন্য যেটা শর্ত সেটাও আলোচনা করলাম এবার মুস্তাখরাজের যেগুলো উপকারিতা সেটা দেখবো। मुस्ताखरजा गोक सहज मजारिक नुखर मध्य पार्थक्य ना मुस्ताखरजा সে উপকারিতা গুলোর মধ্যে হচ্ছে যে ব্যাখ্যার ক্ষেত্রে ফায়দা দিবে একটা অতিরিক্ত অংশ পাওয়া গেল মাতানের মধ্যে এটা ব্যাখ্যার ক্ষেত্রে ফায়দা দিবে তারপরে তাকসিরত রোকেল হাদিস হাদিসের স্নান অতিরিক্ত হয় যেটা সহি অন্য সানে পালাম তো হাদিসের মধ্যে সৃষ্টি হলো সানাদ অতিরিক্ত থাকার কারণে তিন নাম্বার উপকারিতা হচ্ছে যে কোন সানাদ যদি আনান করে তো আমরা এটা বলে থাকি যে ইমাম বুখারির নিকটে অন্য আছে এই জন্য তিনি আনা নিয়ে এসেছেন তো সাধারণত মুস্তাখরা যে ওটা সাথে চলে আসে যেটা সহি আন আনার সাথে আছে তাদলিসের বাপের নাম সহ পাওয়া যায় যে এই রাবিটা কে জানা যায় স্পষ্ট হয় তিন নম্বর হচ্ছে মুস্তাকাজা একজন সেই বুখারিতে একজন মোখতালিত রাবি আছে কিন্তু সেই মুখতালিত রাবি তারা শিক্ষকের ইতালাত হওয়ার আগে শুনেছিল তার ছাত্র তার হচ্ছে যদি হাদিস মুদ্রাজ হয়ে থাকে তাহলে এটা মুদ্রাজ কিনা সেটার তাফসিল ফাসল যে এটা বাকি অংশটা ইমাম বখারি কল বাকি অংশটা জহরির কল বাকি অংশটা ইবনুসীন এর কলনু সলা আলাদা আসে যেটা সেটা মুস্তাকরাজ মারফুয়ান পাওয়া যায় রকম অনেক উপকারিতা হাজারো উপকারিতা আছে যেগুলো বলে শেষ করা যাবে না মুস্তাকরাজ গ্রন্থগুলো সেটা যে গ্রন্থের উপরে স্পষ্ট হয় সবকিছু এবং যো ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখেন ফাথুল বাড়ি খুলে দেখেন ফাথুল বাড়িতে যেখানে হাদিসের ব্যাখ্যা করেছে ব্যাখ্যাগুলো কোথেকে নিয়েছে মুস্তাকাজ থেকে না। অনেক সময় যে মুস্তাকরাজ এসেছে তাহলে এটা হাদিসের মোস্তাকাজ হাদিসের অর্থ কি হাদিসের মধ্যে এই সমস্যায় ইমাম বোখারের উপর কেউ কোন অভিযোগ করে রেখে দিয়েছে পরে দেখা যাচ্ছে মোস্তাকরাজ এমন ভাবে আসতে অভিযোগ ঠিকছেই না কথা বলিনি তো সর্বক্ষেত্রে মুস্তাকরাজের উপকারিতা সীমাহীন বিশেষ করে হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে এবং হাদিস বুঝার ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে যেহেতু অন্য সানার থেকে আসতেছে বোখারির উপর হয়েছে মুস্তিমের উপর মুস্তাখরাজ দুই গ্রন্থের উপরই মুস্তা লেখা হয়েছে আবু নাইম আলা সাহানি দুই গ্রন্থের উপর মুস্তাখরাজ মুস্তাখরাজ আলা সাহিলি মুস্তফরাজ আলা সাহি মুসতি দুই গ্রন্থের উপরই লিখেছে শুধু মুস্তখরাজ ইরাকি আল আল মুসাদ হাফিজ ইরাকি মুস্তা হাকিমের মুস্তাখরাজ করেছে কিন্তু সম্পূর্ণ করতে কিন্তু মধ্যে মনে থাকে না একটা গ্রুপ গ্রুপ হবেন পাঁচজন পাঁচ জন করে গ্রুপ হবেন গ্রুপ হয়ে কাজ করবেন যেমন সবাই কালকে পাঁচজন পাঁচজন করে গ্রুপ হয়ে মুস্তের উপর সবাই একটা একটা করে গ্রন্থ চয়ন করবেন এবং সেই গ্রন্থের উপর নেটে সার্চ দিয়ে মাকতাবা দিয়ে। যতটুকু পাওয়া যায় আছে কিনা প্রকাশিত কিনা না অপ্রকাশিত যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে কে প্রকাশ করেছে কোন প্রকাশ নেই কে তাহিব করেছে এটা আর যদি প্রকাশিত না হয়ে থাকে তাহলে কি পাণ্ডুলিপি কোথাও আছে কিনা না নাই না হারিয়ে গেছে এটা নাই এই ছোট্ট জিনিসগুলো পাঁচজন পাঁচজন আলাদা এক একটা হয় লিস্টেরই নাম অনলাইনে সার্চ দিলেন দিয়ে পাঁচটা পাঁচটা করে গ্রুপ হবেন আপনারা গ্রুপে প্রত্যেক গ্রুপ একটা মুস্তাখরাজ গ্রন্থ নিবে এবং সেই গ্রন্থটার কি অবস্থা এখন প্রকাশিত না অপ্রকাশিত প্রকাশিত হয়ে থাকলে কোন প্রকাশনী থেকে কার তাহাকে প্রকাশিত আর অপ্রকাশিত হয়ে থাকলে আছে না একদম হারিয়ে গেছে নাই। নিয়ে আসবে করে হবে। তারপর আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা দুই এক শব্দের মধ্যে শেষ হয়ে যাবে একটা আলোচনা বাকি থেকে গেল সেটা কালকে করব ইনশাল্লাহ এখন দুটি আলোচনা করে আজকে দ্বার শেষ করে দিই একটা আলোচনা হচ্ছে যে হাদিসের প্রকার যেটা করেছে এক সবাই আমরা জানি এই প্রকারটা হাদিস চার নম্বর হচ্ছে সহি আলা সার্তি শাহ খাইন শাহ খাইনের শর্তে সহি পাঁচ নাম্বার হচ্ছে আলা সার্ত বুখারি ছয় নাম্বার হচ্ছে আলা সার্তি মুসলিম আর সাত নম্বর হচ্ছে এগুলো বাদে যাদের মধ্যে সহি এর শর্ত পাওয়া যায় আর গ্রন্থগুলোর যে সিরিয়াল বললাম সেই সিরিয়ালে এক নাম্বারের সহিম একসলিম তারপরে আসবে শর্ত রাখা হয়েছে ওটার মধ্যে সহি হুকুম লাগাননি কিন্তু মারফু মোরসাল মনকাতে মাকতু এগুলো বাদ দিলে মহাত্মা মালিক সহিখারির পর্যায়ে দার্সে বলেছিলাম তারপরে হচ্ছে যে এই যে সাজানোটা স্তর ভেদ এই স্তর ভেদটা সর্বক্ষেত্রে চলবে না দেখা যাচ্ছে যে ইবনু হিব্বানের এই হাদিসটা প্রাধান্য পাবে সহিদ এর উপরে তো এটা হলো ব্যাপক নিয়ম কিন্তু প্রত্যেক হাদিসের ক্ষেত্রে এটা চলবে না বরং প্রত্যেক হাদিসের ক্ষেত্রে কারায়ন দেখতে হবে সেই কারাইনগুলোর একটা হচ্ছে মোতাবাতের হওয়া সেই এই কারাইনগুলোর একটা হচ্ছে আরো আসে যে এমন একটা হাদিস যে হাদিস শহি বুখারিতেও আছে যে হাদিস শহীদ মুসলিমেও আছে যে হাদিস সহি ইবনে খোসাইমাতেও আছে যে হাদিস সহি ইবনে হিবানও আছে যে হাদিস মুস্তরা প্রাধান্য পাবে সানাদের বিষয়টা কারাইন বলতেছি কারায়ন দেখে সিদ্ধান্ত নিতে হবে আলাদা আলাদা হাদিসের উপর তো এই গেল হালকা কিছু কারায়ন যেগুলোর উপর ভিত্তি করে নির্দিষ্ট হাদিসের উপর সিদ্ধান্ত হবে এখন আজকের যেটা শেষ আলোচনা ইমাম হাকিম সহিমে ভাগ করেছে আর পাঁচ প্রকার হচ্ছে যেগুলোর বিষয় কি আছে নাম্বার হচ্ছে এমন সাহাবি থেকে হাদিস বর্ণিত যে সাহাবি থেকে যে সাহাবি মাঝুল নয় ওই যে সঙ্গে মারিফত হাদিস আছে এমন সাহাবি যে সাহাবি মাঝুল নয় যে মাঝুল নয় তিন নাম্বার হচ্ছে যে তাবি থেকে বর্ণনা একজন আর চার নাম্বার হচ্ছে মা তাফার রিহাত মেনাল গারেব যেগুলো থেকে শেখাহ মজবুত রাবিরা একক হাদিস বর্ণনা করেছে তাদের সাথে ওই হাদিস বর্ণনায় কেউ সঙ্গীত করেছে এমন হাদিস যেত আনিল এইভাবে যেগুলো আছে সেই যে হাদিসগুলো যেগুলো যেগুলো আনবিহ আনজাদিহি মর্মে বর্ণিত দুই নাম্বার মুদাল্লিশের হাদিস যদি সারাহাত না করে সেমার সারাহাত বিশেমার যদি না থাকে তাহলে মুদাল্লিশের হাদিস তিন নম্বর মুখতালাফি ওয়াসলিহি ও ইরসা আলিহি এবং মধ্যে এই পাঁচটা প্রকার হচ্ছে মোখতালা সহি এটা নিয়ে দ্বন্দ্ব আছে বিতর্ক আছে আর আগের পাঁচটা হলো নাই মোটামুটি আজকের দার্সের সারমর্ম হচ্ছে যে মুস্তা হাকিমের হাদিস গুলোর উপর হুকুম যদি শুধু তিনি বলে থাকেন সহি আর কেউ সহি না বলে থাকে তাহলে কমসে কম হাসান পর্যায়ের যতক্ষণ না ইলাত প্রকাশ পাবে আবু মালিয়ানি উপর হুকুম ঠিক নাই একটা কথা একটা মন্তব্য বাড়াবাড়ি হাকিমের তিন ভাগের এক ভাগ হচ্ছে আলা সার্তে শাহ খাইন আলা সার্তিল বখারি আলা আর চার ভাগের এক ভাগ হচ্ছে যে যেগুলো আলা সার্তিল নয় আলা সার্তি মুসলিম নয় নয় কিন্তু বইয়ের বাকি অংশ হচ্ছে গারাইব এবং মানাকির তো তিন ভাগের এক ভাগ হলো ঠিক মন্তব্য সঠিক আর চার ভাগের এক ভাগ হলো না বোখারির শর্ত না সহি শর্ত তিনি সহি শর্ত লাগিয়েছেন হাসান পর্যায়ে এক প্রকার রাবি হচ্ছে ওই সমস্ত রাবি যাদেরকে ইমাম বখারি ইমাম মুসলিম এহতেজাহান দলিল হিসেবে গ্রহণ করেছে মুস্তাদাকে হাকিমের এক প্রকার রাবি হচ্ছে তারা যাদেরকে ইমাম বোখারি ইমাম মুসলিম মোতাবাহতান শাহাহেদান গ্রহণ করেছে আর মোস্তাদাকে হাকিমের না তখন এই জাতীয় ক্ষেত্রে সময়ে ইমাম হাকিম বলেননি যে আলা সার্তিল বখারি সহি আলা সার্তিল মুসলিম সহি আলা সার্ত সাহি অধিকাংশ সময় বলেননি কিছু কিছু সময় বলে ফেলেছেন ও আওয়াহি এবং ভুল করেছেন কথা তো স্পষ্ট এই হচ্ছে তিন প্রকার এখানে একটা কথা বলেনি কালকে যেমন আমরা বলছিলাম যে আলা সার্তি শাই হওয়ার জন্য আলাপ একটা পালাম লেখা আছে হোখারি আর হাদিসে ওই রাবি পাচ্ছি বলে দিলাম আলা সার্তিল বুখারি ভুল হবে দেখতে হবে যে এই রাবিকে ইমাম বোখারি দলিল হিসেবে এনেছেন না মোতাব আতান এনেছেন যদি মোতাব আার মর্মর মন্তব্য হচ্ছে যে তারা কেউই ইল্লা এবং সাজের শর্ত লাগাননি তাদের বই আর হ্যাঁ দুইজনের নিকটে হাসান এবং সহিদ একই তারপরে সহিবাইমা একটা বড় কিতাব ছিল যেটা আমাদের নিকটে আছে সেটা মুক্ত প্রকাশিত বড় কিতাব হারিয়ে গেছে নাই যদি ইনু খোজাইমা কোনো হাদিসের মধ্যে কে বেশি প্রাধান্য প্রাপ্ত ইবনু খোজাইমা বেশি প্রাধান্য প্রাপ্ত দুইটার কারণে ইবনু খোজাইমা ইবনু হেব্বানের চাইতে বেশি মত আর ইবনু খোজাইমা ইবনু হেব্বানের প্রস্তাব আর ইবনু হিব্বানের বিষয়ে বাকি আলোচনা হচ্ছে যে ইনু হেবান রাহিম রাবিদের রাবিদেরকে তাওসিক করার দিক থেকে কেননা তার নিকটে প্রত্যেক ওই রাবি যার উপর যারাহ নাই তিনি সে রাবি আদল সে রাবি ন্যায় পরে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের হাদিসকে তিনি বলেছেন। তো এই দিক থেকে তিনি মুতা আর ইবনু হেব্বান আর ইবনু খোজাইমার গ্রন্থে যদি কোন হাদিস থাকে তাহলে সেই হাদিসের উপর আমরা কি হুকুম আরোপ করব। ग्रहण करी बार इब्न हिब्बान और इब्न खोजाइम स्वयं তার দলিল হচ্ছে তারা সহি হাসানের মধ্যে পার্থক্য করেন না মাঝুল হাদিসের মাঝুলেরও হাদিসকে ইবনুল ইহবান রাহমুল্লাহ সহি বলে দেন আর জব্দেরও শর্তারো করেননি সুতরাং এই এই কারণে এই গ্রন্থের হাদিস গুলোকে ডাইরেক্ট সহিবান আর মুস্তা হাকিমের মধ্যে মজবুত আর মুস্তাদাকে হাকিম কম মজবুত বেশি মোতা সাহেল হাকিমের লেখক আর কম মোতা সাহেল ইবনু সুতরাং ইবনু হোজাই সবার আগে তারপর ইবনু হিব্বান তারপর মুস্তাদাকে হাকিম স্তাখরাজ একটা বই নিয়ে ওই বইয়ের সকলকে বাদ দিয়ে হচ্ছে আমরা পড়লাম যে অনেক সময় না হলে হুবহু ওই সানাদে উল্লেখ করে না হয় তা উল্লেখ করে আর এটা তার বইয়ের জন্য কোনো ত্রুটি নয় তার বইকে এইগুলো কারণে মুস্তাখরাজ থেকে বের করে দেওয়া হবে না তারপরে তারপরে বললাম যে মুস্তাখরাজ হওয়ার জন্য নাফসুল মাতান হুবহু মাতান হতে হবে এটা শর্ত নয় বরং মুস্তাখরাজের মাতান আর সহি পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক মুস্তাখরাজের কোন হাদিস বোখারি বা আখরাহুল তারপরের কথা হচ্ছে যে মুস্তাকাজের সানাদের রাবি মজবুত হতে হবে এটাও শর্ত নয় এই জন্য মুস্তাকরাজ কোন রাবি দেখলে বলা যাবে না যে এই রাবি মজবুত আর মুস্তাখরাজেও কোন অতিরিক্ত অংশ যদি থাকে না। বরং দেখতে হবে মজবুতির সৃষ্টি হয় হাদিসে অতিরিক্ত কিছু শব্দ পাওয়া যায় যেটা থেকে হাদিসের ব্যাখ্যা করা যায় মুভাম রাবি থাকলে স্পষ্ট হয়ে যায় কেউ মুদাল্লিশ থাকলে সারা সেমা পাওয়া যায় ইত্যাদি যে উপকারিতাগুলো সেই উপকারিতাগুলো মুস্তাখরাজ থেকে পাওয়া যায় যা ভাষায় প্রকাশ করা যাবে না এত মহান উপকারিতা তারপরে আমরা আলোচনা করলাম যে হাদিসের প্রকারগুলোর আলোচনা করলাম তার মধ্যে সেটা আলোচনা করলাম এবং সেটা বললাম যে কারণে এই প্রকারগুলো চলবে না সে কারায়নের মধ্যে আছে মোতাবাতের হওয়া সে কারায়নের মধ্যে আছে মাসুর হওয়া সে কারায়নের মধ্যে আছে একই হাদিসকে কে সব ইমাম সহি বলেছে সব ইমাম তাদের নিজ নিজ বই নিয়েছে আরেকজন হাদিসকে কে শুধু একজন ইমাম নিয়ে এসেছে আর এক হাদিস আজকাল আলোচনা শেষ করতেছি আগামীকাল চেষ্টা করবো আজকের যেগুলো ছুটে গেল যেগুলো থাকলো তাদেরই রাবি থেকে যেগুলো বাদ থেকে গেছে পুরো সহি আলোচনা যাতে শেষ করা যায় আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করব আর টানা তিন ঘন্টা হোক নাকি হচ্ছে যে জসীম ভাই শরীফ ভাই শেষ করেই দিবো ইনশাল্লাহ দেখি কালকে কালকে যদি পারি তাহলে সকালে তিন ঘন্টা কেমন হচ্ছে সময় বাড়ায় দেখি হ্যাঁ নাচখানে সময় বিরতি আপনি কি জন্য জিজ্ঞেস করলেন আখ্রাজা রাহু এমনি পার্থক্য আছে আখরা যাহুর মধ্যে কিন্তু বোখারি বললে কোন সমস্যা নাই